الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والسيد المرسلين نبينا محمد وعلى آله واصحابه وعتبائه ومن دعا بداواته لأي يوم الدين شمانة الداشق من دولي السلام عليكم ورحمة الله وبركاته وعليكم شعر ورحمة الله وبركاته أماد الدهرباهي كاللوچنا أحاديث الرقائق رقائق شنقران توحاديث قلوه দুনিয়ার লোভ কমানো আখরাত মুখী করার জন্য যে সুন্দর সুন্দর হাদিসগুলো রসুল রেখে গেছেন সে ধারা ধারাবাহিকতা আজকে শুরুতে যে হাদিসটা আপনাদের কাছে পেশ করব সেটা হচ্ছে হাজিস রসুল সাল্লা সাদ করলেন তিনি প্রশ্নের আকারে জিজ্ঞেস করলেন সাহাবিদের ছোট্ট একটি গ্যাদারিং এ একটি সমাবেশ বলো দেখি এমন কেউ ওইখানে যার নিজের মালের চেয়ে তার ওয়ারিশের মালকে বেশি মোহ্বত করো প্রত্যেকে আমরা নিজেদের মালকে বেশি মোহব্বত করি যে আমার ওয়ারিস হবে তার মালের মহব্বতের তুলনায় আমার মালের মহব্বত বেশি কাল মাহু আহাব্বু ইহ আমরা সবাই প্রত্যেকটি মানুষই তার নিজের মালকে বেশি মহব্বত করে বেশি পছন্দ করে বেশি হেফাজত করে তখন তিনি বললেন তাহলে শুনো তার নিজের মাল কোনটা এটা আগে জানার চেষ্টা করুক তার নিজের মাল হচ্ছে যেটা সে অলরেডি খরচ করে ফেলেছে আর যেটা তার কাছে এখন রয়ে গেছে এটা হচ্ছে তার ওয়ারিদের মাল যারা তার ওয়ারি হবে তাদের মাল রয়ে গেছে তার কাছে তার নিজের মাল খরচ হয়ে গেছে এটা তো আমাদের বিশ্বাস করতে কষ্ট হবে বোধহয় যে মাল তো আমার টাকা তো আমার বাড়ি আমার আমি তো এখন দিনতে আছি এটা ওয়ারেরদের হয়ে গেল কি করে ওয়ারেরদের হতে কতক্ষণ লাগবে আমার নিঃশ্বাসটা চলে যেতে কতক্ষণ লাগে অতি অল্প সময় ভিতরে ঘটে যেতে পারে কবে হবে সেটা আজকেও হতে পারে আর আমি মরে গেলে সঙ্গে সঙ্গে মালিকানায় চলে যাবে আমার কাছে থাকলো না আমাকে খালি হাতে কবর দেওয়া হবে আর এই প্রসঙ্গেই আরেকটা হাদিস আমরা শুনে নেই দুটোকে সঙ্গে করে আমরা এর ম্যাসেজটা নিতে গেলে ভালো হবে সেটা হচ্ছে মাল আমার টাকা আমার জমিন আমার সম্পত্তি সব আমার আমার বলে শুধু ইন্নামা লাহু মিন মা আলিহি সালাস তার মাল তো তিনটা তিন তরিকায় তার মাল তিন জিনিস তার মালিকেনা সাবিত হয়ে গেছে একটা হচ্ছে মা আফা আফনা যেটা সে ইতিমধ্যে খরচ বরজ করে খেয়ে ফেলেছে নিজের জন্য খরচ করে শেষ করে দিয়েছে নিজের খাওয়া দাওয়া নিজের পরিবার পরিজনের ভরণ পোষণের জন্য যা কিছু করেছে এগুলা তার সম্পত্তি কনফার্ম হয়ে গেছে নিশ্চিত হয়ে গেছে এগুলো আর কারো মালি করার কোনো সুযোগ নাই। আও লাফা আবলা অথবা নিজে পোশাক পরিধান খরিদ করেছে পোশাক পরে ফেলেছে পোশাকটাও পরার কাজ শেষ হয়ে গেছে পুরনো হয়ে গেছে ফেলে দিতে হবে এখন এই পোশাক কিনতে কাপড় কিনতে যে মাল খরচ করেছে নিজের জন্য পরিবারের জন্য এগুলোও তার মাল এগুলো খরচ হয়ে গেছে এগুলো আর নাই এগুলো মালিকানা তার কনফার্ম হয়ে গেছে আউ আ তা অথবা কাউকে দান করেছে ভালো কাজে খরচ করেছে এনফাক ফিসা বি করেছে আল্লাহর রাস্তায় আল্লাহর কাজে খরচ করেছে এটাও মাসাল্লাহ তার নিশ্চিত হয়ে গেছে কোথায় পাওয়া যাবে এগুলা আখের পাওয়া যাবে এইটাতে তার যেটা দিয়ে ফেলেছে আল্লাহ রাস্তায় এইটাও মালিকানার ব্যাপারে কনফার্ম হয়ে গেছে তা নিজে খাওয়ার জন্য নিজে পড়ার জন্য যেগুলো ব্যবহার করেছে আল্লাহ রাস্তা যেগুলো দান করেছে এই তিন প্রকারের মাল সে এগুলার মালিক এতে কোনো সন্দেহ নেই তার মালিকানা একদম কনফার্ম হয়ে গেছে কিন্তু বাকি যেটা রয়ে গেছে সেগুলোর উপায় কী সেগুলোর মালিকানা কার হাতে ওয়া মাসি ওয়া দা আলি ক্যাফাহে ওয়া তার হিনাস এটা হলো সাহিমসেমের হাদিস আর এই তিন প্রকার ছাড়া যত রকমের মাল সম্পত্তি তার রয়ে গেছে এসবগুলো রেখে সে চলে যাবে মৃত্যুর সাথে সাথে তার মারের মালিকানা শেষ এবারে মালিকানা হচ্ছে তার ছেলের জন্য মেয়ের জন্য স্ত্রীর জন্য মা বাবার জন্যে তাদের মালিকানা সাবেত হয়ে গেলো যেদিন মরে গেলো আর তার কোনো মাল নেই এখন এগুলো সব ওয়ারিদের মাল তাহলে দুটো হাদিসের বক্তব্য পরিপূরক যে মানুষ মনে করে আমার মাল আমার মাল আর মানুষ আসলে পাহারা দেয় জমা করে রাখে যেগুলা খরচ করে না শুধু বাড়ায় আর জমা রাখে বাড়ায় আর জমা করে সম্পদ বাড়ায় আর জমা করে নিজের খরচের তো লাগে বাকি সব থেকে যায় এগুলো কার মাল পাহারা দিচ্ছে সে পাহারা দিচ্ছে ওয়ারিস মাল পাহার কারণ সে মরে গেলে এগুলা তার কিছুই তার কাছে থাকবে না তার কবরে কেউ দিয়ে আসবে না কেউ যদি কবরে দিয়ে আসে যে আমার আব্বা এত কষ্ট করে এত টাকা ব্যাংকে রেখে গেলেন এক লাখ টাকা আবার কবরে দিয়ে আসে এক নম্বরে দেবে কেউ দেবে না যদি দেয় লাভ হবে কোনো লাভ হবে না পুরো সম্পত্তি পুরো টাকা দিয়ে আসলেও কোনো লাভ হবে না তাহলে এই এত দিন যে পাহাড়া দিলো এত টাকা জমা করলো এত সম্পদ জোগাড় করলো এগুলা নিজের জন্য করলো না কার জন্য করেছে ওয়ারিসদের জন্য। ওয়ারিশরা যদি নেককার হয় সহি তরিকায় জিন্দগি যাপন করে হয়তো তার জন্য এত দুঃসংবাদ নাই কিন্তু তারা যদি হয়ে যায় গুণাগার তারা যদি হয়ে যায় আল্লাহ তালার নাফরমানিতে লিপ্ত তাহলে এই মালকে কোন কাজে খরচ করবে তারা গুনার কাজে খরচ করবে তার মাল যেটা রেখে গেছে কোনো লাভ তো হলোই না বরংটা ক্ষতি হবে এই মালকে ব্যবহার করে তারা যে সমস্যা গুনার কাজ করেছে সবগুলোর জন্য সে কবরে বসে বসে পেতে থাকবে পেতে থাকবে পেতে থাকবে যত গুণা নিয়ে গেছে যথেষ্ট হয়নি আরো তার কবরে যোগ হচ্ছে তাই বুদ্ধিমান যারা তারা ওয়ারির যে জন্য সব কিছু না রেখে নিজেরা কিছু ফায়দামন্দ হতে চায় তারা নিজেরা জাকাত দেবে নফল কাদ দান খেরাত করবে যখন সাহায্যের জন্য মানুষ আসে আল্লাহর বাস্তে সাহায্য চায় তাদেরকে দেবে গরিব অসহায়দেরকে দেবে দিনের কাজে খরচ করবে মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে বিভিন্ন দিনের ওয়াকফের কাজে লাগাবে এইগুলো যদি করে তাহলে সে বুদ্ধিমান এগুলো তার মাল হয়ে গেলো আর যতগুলো রেখে দিল ব্যাংকে যতগুলো সম্পদ বাড়ি ঘর জাগা জমিন জোগাড় করে রেখে গেল। ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান জোগাড় করে রেখে গেল। এগুলো একটাও তার হলো না এগুলো মালিকানা তার নাই এগুলোর কোনো কাজে তার আসল না এগুলো তার সন্তান সন্ততির কাছে চলে গেল এখন এত একটা জরুরি কথা এটা তো মানুষের কনসেপ্টে নেই মানুষের মাথায় এই বুঝ নেই যেগুলো তো আমার মাল না এত টাকা জমা রাখছি হিসাব নিকাশ করছি বসে বসে এগুলো তো আমার না এগুলো তো ছেলে মেয়ের মাল আমার স্ত্রীর মাল আমার পিতা মাতার মাল কোন দিন মানুষ এটা চিন্তা করে বলেন তো কেউ চিন্তা করেছে আমাদের যদি সামান্য কিছু থাকে আমরা কখনো চিন্তা করি এগুলো আমার না এগুলো আমার না চিন্তা করি না কিন্তু কথাটা অত্যন্ত বাস্তব যে এগুলো আসলে আমার নয় যতক্ষণ আমি খরচ না করেছি তার অর্থে এই নয় যে জলদি করে খরচ করে শেষ করে দিলে আমার হয়ে গেল তো খরচ করে ফেলে দেয় এই নেগেটিভ মেসেজ কিন্তু হাদিসি দেওয়া হচ্ছে না মানুষ বলা হচ্ছে যে মানুষের যে জমা করার একটা বড়ো টেন্ডেন্সি সম্পদের পাহাড় গড়ার একটা বড়ো টেন্ডেন্সি তার লোভ যে মিটে না ওই কথাটাই আল্লাহ ছোট্ট একটি আয়াতে বলে দিলেন সুরা আল হুম সে মাল পুঞ্জীবৃত করে রাখে জমা করে বাড়ায় বাড়ায় বাড়ায় আর কি করে আর গনে গণনা করে আগে তো টাকা এরকম করে গুনতে হতো এখন তো ব্যাংকে গনে দেবে আপনাকে খালি স্টেটমেন্ট পাঠিয়ে দিবে। তাই না তো স্টেটমেন্ট যখন দেখে ওইটাই গণনা বোঝা যায় কত আছে হিসাব করে একটু দেখি আর যত বাড়ে তত খুশি হয় যত বাড়ে তত খুশি হয় যত জমা রাখা যায় তত খুশি হয় খালি সেভিংস বাড়াও সেভিংস বাড়াও বিভিন্ন বিজ্ঞাপনে পাওয়া যায় আপনার সেভিংস বাড়ান সেভিংস বাড়ান খুব এত টাকা করে সুদ দেওয়া হবে বাড়ান খালি জমা রাখেন সারা দুনিয়া ওয়াস বাসা দেয় আপনাকে খালি জমা রাখেন খালি জমা রাখেন আর ইসলাম কি বলে খরচ করেন খরচ করেন অমিনা রাজাখ না হুন ইউনফেকুন তাদেরকে আমি যে রিস্ক দান করেছি সেখান থেকে তারা খরচ করে এই খরচটা কিন্তু এই নয় শুধু আমরা খাওয়া দাওয়ার জন্য খরচ করি এই খরচের অর্থ কী নেহাই দুনিয়া বিপ্রয়োজনগুলো সংসারের খরচ মতো আমার নিজের জন্য যাদের দায় দায়িত্ব আমার উপর আছে পারিবারিক খরচ করার জন্য এগুলো খরচ করাও বোঝায় এবং আল্লাহর ওয়াস্টে দান করাটাকেও খরচ করা বোঝায় ইনফাক বোঝায় অনেক সময় তো মানুষের নিয়ত এবং মানুষের শরীয়তের পাবন্ধ হয়ে রুজি রোজগার খরচ করার বিষয়টা তার সংসারের খরচের যে টাকা পয়সা খরচ করে এটা খাওয়া দাওয়া করে এবং করায় এর মধ্যে কি কোনো স্বভাব নেই এর মধ্যেও স্বভাব আছে আপনি সংসারের ব্যয় নির্বাহ করার জন্য যা কিছু বাধা সদাই করলেন এগুলোও কিন্তু আল্লাহ তালা আপনাকে সদাকার সাব দান করবেন যা পরিবারের সদস্যদের দায়িত্ব পালন করাটা আপনি কষ্ট করে কামাই করে তাদের জন্য খরচ করছেন এটা কিন্তু আল্লাহ তালা কাছে দান করার মতো সব তোমার স্ত্রী যে তোমার থেকে লোকমা উঠে নিয়ে খাবে হাদিসে বলা হয়েছে মুখে খাচ্ছে তোমার কামাই করা অর্থ থেকে এটাও তোমার জন্য সদাকার সব নিয়ে আসবে আমরা এই মুহূর্তে একটি বিরতির দিকে যাব বিরতি পরে পুনরায় আমরা আলোচনা অব্যাহত রাখবেন ইনশাল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাকু সম্মানিত দর্শক মণ্ডলী আমরা বিরতির পূর্বে আলোচনা করেছিলাম দুইটা হাদিসকে নিয়ে রাখা একের থেকে মানুষ নিজের সম্পদকে জোগাড় করে করে যখন রেখে যায় শুধু জমা করতে রাখে এটা তার সম্পদ নয় যা সে খরচ করেছে বৈধ পন্থায় ভালো কাজে সাংসারিক কাজে বা আল্লাহ রাস্তা দান করেছে নিজের প্রয়োজনের জন্য খরচ করেছে এগুলাই তার সম্পদ বাকি যেগুলো জমা রাখে এগুলো তার সম্পদ নয় এগুলো অন্যদের সম্পদ সে শুধু পাহারা দেয় আমি সে প্রসঙ্গে আমরা বলছিলাম যে মানুষ তার সম্পদকে নিজের কনফার্ম করার জন্য বেশি করে অপব্যয় করে অগাধ খরচ করে শেষ করে ফেলতে হবে হাদিসের ভাষা তখন বোঝা গেলো সম্পদ রেখে দেওয়া বেশি ভালো না ওটা তো আমার থাকলো না ও আরিজের হয়ে যাবে তো ও আর কিছু রাখার দরকার নেই সব খরচ করে শেষ করে ফেলি আজকেই এরকম কোন মেসেজ কিন্তু হাদিস দিচ্ছে না কিছু রাখার মধ্যে উৎসাহিত এমন কিছু যদি রেখে দিতে পারো তারা হাত পাতবে না তাহলে এটা তোমার আল্লাহর কাছে অনেক ভালো তাহলে হাদিস একদম নিষেধ করেনি আমাদেরকে কিন্তু নিয়তটা এই রাখতে হবে যে আল্লাহ যে কিছু সম্পদ আমি রেখে দিয়েছি এগুলো আমার ছেলে মেয়ে যারা হালাল তরী চলতে পারে স্বাবলম্বী হতে পারে মানুষের কাছে হাত পাত আল্লাহ এই নিয়তে রাখলাম সম্পদের লোভের কারণে রাখেনি আল্লাহ এটা কনফার্ম করা যাবে এটা আমরা কনফার্ম করে নিই তাহলে আর সেটা কনফার্ম করতে পারলে আরেকটা কাজ করতে হবে যে আমি আল্লাহ যথেষ্ট তোমার রাস্তা দান খয়রাত করি আরেকটা যোগ করতে হবে যে আল্লাহ আমি এগুলো হালাল তরিকায় উপার্জন করার চেষ্টা করি আমি হারাম থেকে শত শত মাইল দূরে থাকি এই কন্ডিশনগুলো যদি থাকে তাহলে ছেলে ছেলেমেয়ের জন্য পরিবারের জন্য কিছু টাকা পয়সা রেখে যাওয়া কিছু সেভিংস রেখে যাওয়া এটা আমাদের কোনো ক্ষতি নাই খুব ভালো জিনিস তাই বলে টাকা পয়সাকে এই সব উড়াই ফেলতে হবে না নষ্ট করতে হবে না এবং আমরা যে বলেছি একটু আগে পরিবারের জন্য খরচ করাটাও এটাও আল্লাহ আল্লাহতালা আমাদেরকে সদা কা দান করবেন যে তোমার স্ত্রী তোমার কামাই করা পয়সা যে প্রতিটি লোকমা মুখে উঠায় প্রতিটি লোকমার বিনিময়ে আল্লাহতালা তোমাকে নেকি দান করবেন আমার ছেলে ছেলেমেয়েরা খায় মেহমানদারি হয় আমার আত্মীয় স্বজন আসাদাওয়া করে মাঝে মধ্যে আমি অন্যদেরকে দাওয়া দেই এসবগুলোর মধ্যে আল্লাহ তালা প্রচুর নেকি দান করবেন মানুষ যখন সম্পদকে ওই নিহতে খরচ করে যে আল্লাহ আমাকে হালাল তরিকা দিয়েছেন আমি বকিলি করব না আমি খরচ করব আমি প্রত্যেকটি খরচের বিনিময় আল্লাহর কাছে পাব কিন্তু আমি অপব্যয় করব না আমি যেমন বকিলি করব না আবার অপব্যয় করব না দুটোর মাঝখানে থাকতে হবে ওকা না বা ইনাদা তা আল্লাহ তালা বলেছেন যারা সম্পদ জোগাড় করে তারা স্রাফ করে না তা জির করে না উড়িয়ে ফেলে না নষ্ট করে দেয় না আবার এমনভাবে পুঞ্জীবিত করে সঞ্চয় করে সেভিংস করে রেখে দেয় যে বকিল হয়ে যায় জরুরি কাজেও খরচ করে না তারা এরকম নয় কেনা বা ইনাদিকা কা তারা এটা দুটোর মাঝখানে খুব ব্যালেন্স রক্ষা করে গলা তাপসু থাকুল আল বাস্ট শ্রেমন ইসাঈল আল্লাহ তালা বলেছেন তোমার হাতকে একেবারে গলার কাছে এভাবে এনে না যে তুমি কিচ্ছু খরচ না পরিবারে খরচের জন্য বকিলি আল্লাহ রাস্তাতে দেওয়ার প্রশ্নই আসে না তুমি এত জমা করে রাখো হাতকে নামাও না এখানে ধরে রাখো এত মায়া তোমার সম্পদে এমন করো না আবার এরকম হাতকে খুলে রেখো না যে কোন পয়সাই থাকে না আসলে ফু করে চলে গেল এভাবে নষ্টও করো না এটা সম্পদটাও একটা নিয়ামত একটু আগে আমরা আলোচনা শুনেছি এই দুটোর মাঝখানে একজন মুমিন তার জীবনে ব্যালেন্স করে এবং এই ব্যালেন্স যখন করে এই ইসলামের এই রুল রেগুলেশনগুলোকে যখন মানে তখন তার সম্পদ কামাই করাটাও নেকি হয়ে যায় এবাদত হয়ে যায় ওই হাতটা আল্লাহর কাছে বড় পছন্দনীয় যে হাত নিজে কষ্ট করে পরিশ্রম করে উপার্জন করে তার নিজের হালাল জিন্দিগি যাপন করার জন্যে এবং পরিবার পরিজনের জন্য হালাল তরিকা তাদের ব্যয় নির্বাহের জন্য যে কষ্ট করে এই হাত আল্লাহ কাছে খুব পবিত্র এই হাত আল্লাহ কাছে খুব পছন্দের যেই হাতে সুদ গ্রহণ করে সেই হাতটা আল্লাহ কাছে পছন্দের ইয়াকুলনাফি বুত না হারাম তরিকায় সুদের মাধ্যমে ঘুষের মাধ্যমে অন্যায়ভাবে জবরদখল করে জনগণের সম্পত্তি লুটতরাজ করে যারা সম্পদ ধরে তারা ইয়া কুলু বুতুনহিম না তারা তাদের পেটের মধ্যে আগুন ঢুকায় আগুন এই আগুনের ঠিকানা হচ্ছে জাহান্নাম একটা হাদিস এসেছে যে আমি আমার উন্মতের জন্য মালের চেয়ে আর কোনো বড়ো ফেতনা দেখে গেলাম না আরেক হাদিসে অবশ্য বলা হয়েছে যে এই উমতের জন্য বড়ো ফেতনা হচ্ছে মহিলাদের ফেতনা মেয়ে ঘটিত ফেতনা দুইটাই ফেতনা এবং দুইটাই কিন্তু বড়ো ফেতনা পৃথিবীতে যত ক্রাইম হয় তত বড় বড় গুণা হয় এই দুটার ক্যারবে ফেলতে পারবেন একটা হচ্ছে অর্থনৈতিক মাল সংক্রান্ত ফেতনা আরটা হচ্ছে নারী ঘটিত অবৈধ সম্পর্কের ফেতনা এই দুটোই হচ্ছে পৃথিবীর মধ্যে যত কারণে ফেতনা ফাসাদ হচ্ছে এই দুটো তার নেই। মূল এবং দায়ী তাহলে আমরা এই সম্পদের ব্যাপারে ইসলামী দৃষ্টিভঙ্গি কি ইসলাম সম্পদকে প্রত্যাখ্যান করে না ইসলাম সম্পদকে ঘৃণা করে না আমাদের হালাল সম্পদকে এটা একটা নিয়ামত আল্লাতালার আকরামাহু আর না আয়ামাহু আল্লাহ নিয়ামত দান করেছেন এটাকে সদ ব্যবহার করে ওসমান আদি আলা আনহুর মতো জানলাতে যাওয়ার রাস্তা জোগাড় করে ফেলতে পারে আর এই সম্পদ যখন তার ইসলামের প্রিন্সিপালগুলো লঙ্ঘিত হয় সম্পদের মোহে যখন মানুষ পড়ে যায় হালাল হারাম করে বাজ বিচার না করে অন্যায় জুলুমের মাধ্যমে জবরদখল করে ঘুষের দিকে সুদের দিকে এবং এইভাবে করে ধোকা প্রতারণা করে আজকে মানুষ ধোকা প্রতারণা এই টাকা পয়সার জন্য এত ধোঁকা প্রতারণায় যায় কিভাবে মানুষকে ধোকা দিতে হয় ধোকার কত তরিকা আছে একটু সম্পদ বেশি করে নেবে একজন ব্যবসায়ী ব্যবসার তরিকার মধ্যে অনেক ধোঁকা যেমন কোন কোন দেশে সব দেশে একরকম হতে পার না কোন কোন জায়গায় এমন আছে মুসলমানদের দোকানে আপনি গেলে মুসলমান অ কোন কোনো দেশে এরকম আছে যে একটা কাপড় বিক্রি হবে একটা শাড়ি কিনতে গেলেন দাম চাইল পাঁচশো পাউন্ড এমনও দোকানদার আছে এটা দাম আসলে দুশো পাউন্ড এখন আপনি এটা দামাদামি কত করবে। এখন কেউ দুশো পাউন্ড বলল আসলে টাকার কথাই বলি পাঁচশো টাকা এখন কেউ দুশো টাকা বললো তো সে বোঝা গেলো মোটামুটি কাছাকাছি এসেছে আরেকটু সামান্য বেশি দিলে পেয়ে যাবে কেউ বললো যে পাঁচশো টাকা বলেছে অর্ধেক থেকে শুরু করা দরকার আড়াইশো টাকা বললো আবার কেউ আছে যে না এটা কেমন বিক্ষাপ লাগে তিনশো টাকা শুরু করি কেউ চারশো টাকা দাম বলে ফেললো এখন সে যে টাকা চাইলো এখন এইটা এখানে একটা অনার্যকতা হয়ে গেল। এটা তো একটা ঠকানোর ব্যবস্থা হয়ে গেলো আমি বুঝতে পারছি না যে এটা দাম আসলে কত আমি কত দিন মোলামুলি আমি বুঝতে পারছি না এখানে প্রতারণা এখানে গরাল এখানে ধোঁকা এসে যেতে পারে এইরকম দরাদরি করাটা আসলে এটা শরীর তো দৃষ্টিতে ঠিক না আইডিয়াল সিচুয়েশান হচ্ছে সবচেয়ে ভালো হচ্ছে যে কোনো দাম আদায় থাকবে না ফিক্সড রেট থাকবে দুইশো টাকা দাম তিনশো টাকা দাম বাস এটাই সবাই জানলো আপনার পঁচিশ টাকা পঞ্চাশ টাকা যেটা লাভ করার আপনি করে একটা ইনসাফের ভিত্তিতে আপনি মূল্য লিখে রাখবেন ন্যায্য মূল্য ফিক্সড প্রাইস তাহলে এখানে কোনো লোভের আর সুযোগ থাকলো না ঠকানোর সুযোগ থাকলো না চিটিং করা কোনো সুযোগ থাকলো না আরও কত যে মানুষ মানুষকে ঠকায় সেগুলো এক্সাম্পল দিতে গেলে তার কোনো শেষ নেই যে প্রশ্ন আগে এসেছিল কভারে চলে গেলে এই যে কবরে রুহের মধ্যে আর শরীরের মধ্যে কিভাবে আজাব হয় শরীর তো খেয়ে ফেলছে মাটিতে কবর হচ্ছে আলমুল বারজাক এই দুনিয়ার কোনো সিস্টেম সেখানে কাজ করে না সেখানে আরেক সিস্টেম আমার এই শরীরটা কোন দুনিয়ার জন্য পয়দা হয়েছে এই বর্তমান দুনিয়ার জন্য কবরের পরের জন্য এটা পয়দা হয় নাই জান্নাতের জন্য এই শরীর জান্নাতে যাবে না আরেক শরীর দেবে না আল্লাহতালা সেই শরীরটা রকম হবে ওই শরীরের মধ্যে কোনো অসুখ হবে না ওই শরীরের কারণে আমি কোনোদিন অসুখে মরে যাব না ওই আমার চোখের যে পাওয়ার হবে এই পাওয়ার না আনকা সাফ না আনকাকে তুকা হাদিদ যে তোমার চোখের পাওয়ার অনেক বাড়িয়ে দিয়েছি পর্দা সরিয়ে দিয়েছি তোমার দৃষ্টি অনেক প্রখর আখেরাতে তাহলে দুনিয়ার জন্য এক শরীর কবরের জন্য আরেক শরীর আবার আখেরাতে হাঁসরের মায়ান উঠার পরে আরেক শারীরিক অস্তিত্ব কাজেই দুনিয়ার হিসাব করে কবরে ওটা বুঝতে চাইবেন না একটা এক্সাম্পল দিই আমি প্রায় এটা দেই একজন যদি লেখা ব্যক্তি কবর দেওয়া হয় তাহলে তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে আমার বান্দা ঠিক উত্তর করেছে তার জন্য জান্নাতে বিছানা বিছিয়ে দাও জানালা খুলে দাও জানলা থেকে হাওয়া আসুক আর তার কবরকে কোষাদা করে দাও প্রশস্ত করে দাও কত রকম প্রশস্ত হয় চোখের চাহনি যদ্দূর যায় তদ্দূর পর্যন্ত এত বড় হয়ে যায় এখন একটা কবরস্থানে যেখানে পাঁচশো সাতশো পাঁচ হাজার লোকজন শুয়ে আসে এখানে পাঁচজন লোকর থাকে তাহলে প্রত্যেকের কবর তো এত বড় হয়ে যাবে তো একজনের কবরই তো সব কবরস্থান নিয়ে আরো বেশি দরকার জায়গা তো বাকিটা কবর যায় কই বলেন দেখি দুনিয়ার কোন অঙ্ক দিয়ে এটা বুঝবেন আমাকে বুঝাই দেন তাহলে বার্জা জিন্দিক হিসাব নিকাশ আমাদের দুনিয়ার জিন্দগির হিসাব নিকাশের সঙ্গে মিলানো যাবে দুনিয়ার বিষয়গুলো দুনিয়ার দ্রব্যগুলো দুনিয়ার সৃষ্টিগুলো এগুলার ফাংশন দুনিয়ার জন্য অ্যাপ্রোপ্রিয়েট দুনিয়ার জন্য মানানসই দুনিয়ার জন্যই এগুলা হিসাব দিয়ে কবরস্থ এগুলা বোঝার কোনো উপায় নেই একটা মুসলমানকে যদি বাগে খেয়ে ফেলে তার হিসাব কোথায় হবে তার কবর আদ কোথায় হবে কুমিরে খেয়ে ফেললে কোথায় হবে সবারই কবর আজের প্রশ্ন আসে অথবা কবরের নিয়ামত পাবে তাহলে এটা আসলে এই বডি নয় সেটা আরেক বডি আরেক শরীর ওই শরীর এখন খুঁড়লে আপনি পাবেন ওই শরীর আপনি পাবেন না সেটা গায়েব কবরে চলে গেলেই গায়বের ভিতরে চলে গেল আজকের আলোচনা এখানেই সমাপ্ত করতে হচ্ছে আমাদের সময় শেষ আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে হাজিসের মর্মার্থ উপলব্ধি করে সম্পদের মোহ কমানোর জন্য এবং সম্পদের সঠিক ব্যবহার করার জন্য সঠিকভাবে আয় রোজগার করার জন্য আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ